বাংলা গত পর্বে আমরা আলোচনা শুরু করেছিলাম প্রথম বাক্য আজ আমরা আলোচনা শুরু করবো মর্যাদা জ্ঞান অর্জনের সম্মান সম্পর্কে জানা আপনাকে অব্যাহত রাখার ব্যাপারে উৎসাহিত করবে আনাস ইবনু মালিক রাজি আল্লাহআ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন করা আবশ্যক অনেক মুহাদ্দিস হাদিসটিকে দায় বলেছেন হাদিসটি সনদ সংক্রান্ত কিছু কারণে কিন্তু অন্যান্য মুহাদ্দিসগণ একে সহাইব বলেছেন যেমন আল মুজি আল আলবানী রাহিমাহমুল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 ইমাম আল ফুরাহ বলেছেন মানুষের মধ্যে যদি আলিমদের চেয়ে সম্মানিত কেউ থাকত তাহলে আল্লাহ আল্লাহআ তাঁর নাম এবং তার মালাইকাদের নামের সাথে সাথে তাদের কথা বলতেন যেমনটি তিনি এ আয়াতে আলিমগণের ক্ষেত্রে উল্লেখ করেছেন ইলাহা শাহিদ আল্লাহ আমাদের জানাচ্ছেন যে তিনি ছাড়া আর কোনো উপার্স্য নেই এ কথার সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ স্বয়ং মালা এবং আল্লাহ আমাদের জানাচ্ছেন যে আলিমগণ এ সত্যের সাক্ষ্য দেন আল্লাহ আল্লা সুবাহান এ রসুল্লাহ সাল্লাসাল্লামকে সুরাতোয়াহার একশো ১১৪ নম্বর আয়াতে বলেন অকুর রব্বি জিদনি এবং বলুন হে আমার পালন কর্তা আমার জ্ঞান বৃদ্ধি করুন তাঁর নির্দেশনা দিচ্ছেন যেন তিনি আল্লাহর কাছে আরো বেশি প্রার্থনা করেন যদি অর্জনের চেয়ে সম আল্লাহ সুবাহনআলা তার রাসুলকে সেটার জন্যই দোয়া করতে শেখাতেন আল্লাহ সুবাহনুয় তলা তার রাসুলকে সম্পদ সম্মান খ্যাতি কিংবা অন্য কিছু চাইতে বলেননি আল্লাহর বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই তাকে ভয় করে নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাকারী চান তিনি তাকে তার দিনের গভীর বুঝ দান করেন এই হাদিসটি বুহারি ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে যখন এম অর্জনের ব্যাপারে নিজের ভেতরে গাফিলতি অনুভব করবেন অলসতা বোধ করবেন তখন এই হাদিসটি স্মরণ করবেন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 সুনান ইবনে গুরুত্বপূর্ণ বিষয় বোঝার চেষ্টা করুন এই হাদিসে রাসুল্লাহ সাল্লাহ বলেছেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করে আল্লাহ তাকে জান্নাতের পথসমূহের মধ্যে কোন একটি পথে পৌঁছে দেন হাদিসের এই অংশটুকু একটু আগেই আমরা উল্লেখ করেছি এই অংশটুকু সহি মুসলিমে আছে এবার বাকি অংশটুকু খেয়াল করা যাক হাদিসটি ইবনু মাজা সুনান আবু দাউদ ও আত্মীর মিজিতে বর্ণিত হয়েছে এটি আমরা জেনেছি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 তারা আপনার জন্য নিচে নেমে আসবেন আর সম্পর্কে জানার চেষ্টা করছেন ইলম অর্জনের জন্য চেষ্টা করছেন আপনি হাজিস্টিতে তারপর বলা হয়েছে যারা আছে তারা একজন অন্বেষণকারী একজন সুতরাং এমন মনে করা উচিত হবে না যে কেবলমাত্র মানুষ ও জিনরা ইস্তিকফার করতে পারে রাসুল্লাহ সাল্লাই এখানে বলেছেন অর্থাৎ সমস্ত কিছু এখানে শুধু মানুষ আর জিনের কথা বলা হচ্ছে না বরং সমুদ্রের যাবতীয় আপনি কি চান না যে আপনার জন্য সবাই করুক দোয়া করুক তাহলে যেখানেই যে অবস্থায় থাকুন না কেন জ্ঞান অর্জনের চেষ্টায় অবিচল থাকুন হাজিসটির পরবর্তী অংশ হচ্ছে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 আর নিশ্চয় আলিমরা হলেন নবীদের ওয়ারিস আলিমরা হলেন নবীদের ওয়ারিস তাদের উত্তরস্বরী আলাই হিমসাল্লা আপনি কি নবীদের উত্তরস্বরী হতে চান তাহলে দিন সম্পর্কে জানুন দিন সম্পর্কে পড়ুন এই পথ সম্মানের উপর আরো সম্মানের মর্যাদার উপর আরো মর্যাদার এই পথ চিন্তা করে দেখুন নামি মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের উত্তরস্বরী বলে অভিহিত হওয়া আপনার জন্য কতটুকু সম্মানের এখানে বলা হচ্ছে যে নবীগণ মিরাজ স্বরূপ উত্তরাধিকার স্বরূপ দিনার বা দীর রেখে যান না তারা টাকা পয়সা ধন সম্পদ রেখে যান না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 বিশ বছর বয়সে অর্জনের প্রতিছে আপনারা তার কথাগুলো অর্থাৎ আমি আমার ইবাদতের চাইতে এলম অর্জন করতে বেশি ভালোবাসি আমি মনে করি এ দুইয়ের মধ্যে এটাই উত্তম আর ইবাদত করার চেয়ে জ্ঞান অর্জন করা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 তাদের পুরো সময়টাই মহান আল্লাহর জন্য তাদের ঠিক করতে হতো যে আজকে কি আমি রাত জেগে নামাজ পড়ব নাকি ছাত্রদের নাকি এই বইটা লেখার কাজে হাত দেব নাকি পরদিন সকালের ক্লাসের জন্য প্রস্তুতি নিব একটা করতে হলে আরেকটা ছাড়তেই হচ্ছে সুতরাং এরকম অবস্থায় এলম অর্জন নফল সালাতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের কথা আলাদা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 জামিয়া বয়ানুল আইম হল আইম সম্পর্কিত একটি অত্যন্ত চমৎকার বই এই বইতে আব্দুল বার মর্যাদা নিয়ে আলোচনা করেছেন এবং আবু একটি ঘটনা করেছেন। আবু রাজি আল্লাহ আলহ আনহু তখন মদিনাতে বসবাস করছিলেন একদিন তিনি তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে মিশরের দিকে যাত্রা করলেন উদ্দেশ্য ছিল উকবা ইবনে নাফিয়া রাজি আল্লাহআ আল্লাহ আনহুর সাথে দেখা করা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 সুতরাং যদি আপনি আমার সাথে এমন কোন লক্ষ্যে দিতে পারেন যে আমাকে ঘর চিনিয়ে দিতে পারবে তবে বড় উপকার হয় তারপর আবু রাজি আল্লাহ তালা আনহু ওকবা ইবনে নাফিয়া রাজি আল্লাহ আনহুর বাড়িতে গেলেন ওকবা দরজা খুলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন আবু আইবের কাছে জানতে চাইলেন কেন তিনি মদিনা থেকে মিশর এসেছেন তখন আবু আয়ুব রাজি আল্লাহ বললেন রাসুল উসালামের কাছ থেকে আমি এমন একটি ছিলিসটি কি ছিল উকবা তুমি কি হাদিসটি আমাকে একটু শোনাবে উকবা বললেন হ্যাঁ আমি রাসুল উল্লাহ সাল্লু আলি সাল্লামের কাছ থেকে হাদিসটি শুনেছি এবং রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি বা লজ্জাকর বিষয় লুকিয়ে রাখবে মহান আল্লাহ শেষ বিচারের দিন তার দোষ গোপন রাখবেন আবু আয়ুব রাজি আল্লাহ তা আলাহাজিসটি শুনলেন এবং বললেন তুমি ঠিক বলেছ এরপর তিনি কি করলেন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 হাসানা রাতের বেলায় একটি বালতিতে বরফ ঠান্ডা পানি রাখতেন যখনই তার ঘুম আসত ঘুম পেত তিনি সেই পানি দিয়ে চোখ মুখ আর বলতেন উষ্ণতা তন্দ্রা আনে আর ঠান্ডা পানি ঘুমকে দূর করে দেয় এবং তিনি ছিলেন ইমাম আবুহানি ফার্মা হল্লার শ্রেষ্ঠ ছাত্রদের একজন আরেকটি উদাহরণ দেখা যাক আসাদ ইবনুল ফুরাত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 মসজিদে গিয়ে তিনি দেখলেন অনেক ভিড় ভিড় হওয়াটাই স্বাভাবিক মুহাম্মদ বিন হাসানা সাইবানী তার সময়ের একজন ইমাম আসাদ ইবনুল ফুরাত ভিড় কমার জন্য অপেক্ষা করছিলেন আস্তে আস্তে ভিড় কিছুটা কমল ইমাম মুহাম্মদের আশেপাশে তখনও বেশ কিছু ঘনিষ্ঠ ছাত্র আছেন তাদের ভিড় ঠেলে আসাদ ইবনুল ফুরাত মুহাম্মদ বিন হাসান সাইবানির কাছে গেলেন এবং বললেন হে ইমাম আমি একজন বিদেশি আর আমার কাছে খুব বেশি টাকাও নেই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 তারপর তিনি সুক্লিয়া বা বিজয়ের জিহাদে হলেন এবং যুদ্ধে নিহত হলেন আসাদ মহান আল্লাহ তার উপর রহম করুন আসাদ হাসানা সাইবানী কিংবা আবুহানি ফরাহি মাহমুল্লাহ তারা সময়ের মূল্য বুঝতেন তাদের কাছে সময় ছিল অতি পবিত্র অত্যন্ত মূল্যবান এবং তাদের কাছে চর্চা ছিল পবিত্র ও মূল্যবান আর তাই তারা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 বারাক আসসালাম এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবশির মিডিয়ার ফেসবুক পেজ ডবসবুক ডট কম স্ল্যাশ মুবশ